আদি ইবনে সাবিদ রজিয়াল তালাহতে বর্ণিত তিনি বলেন আমি বারা রজিয়াল্লাহ তালন হতে শুনেছি যে নবী সাল্লাহ আলাই সাল্লাম এক সফরে ঈশা সালাতের প্রথম দু রাকাতের এক রাকাতে সুরা বা তিন ইবুন পাঠ করেন